نستعنه ونستغفره ونعوذ بالله من شرع لأنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا أمضل له ومن يضلله فلا هادي له وان اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان اشهد ان سيدنا وحبيبنا وشفيعنا واولانا ومولانا محمدا عبده ورسوله اللهم على سيدنا محمد, وعلى آل محمد كما صليت على মোহাম্মদ وعلى آل বরাহি ইন্ন حميد مجيد বারিকা মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ কম রক্ত ইব রাহিম আলি ইব রাহিম ইন্ন কাহামিদম ইন্নাঘু আজিয়ানুলি আমি কাকা কুল্লি কুলতু জিদিনী قَالَ عَلَيْكَ بِتِلَاوَةِ الْقُرْآنِ وَذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّا فَإِنَّهُ ذِكْرٌ لَكَ فِي السَّمَا وَنُورٌ لَكَ فِي الْأَرْضِ قُلْ تُزِدِنِي قَالَ إِيَّاكَ وَكَسْرَةَ الزِّحْكِ فَإِنَّهَا تُمِيتُ الْقَلْبَ وَتُزْهِبُ بِنُورِ الْوَجْهِ قُلْ تُزِدِنِي قال لا بول الحق وان كان مررا قلت زدني قال لا تخف الله لو ما تلايم قلت زدني قال ليح جسك ان الناس ما تعلم من نفسك راوه البهيقي এবং আমার দিনদার ইমানদার মুসলমান বাদ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কাজ কাম থেকে মুক্ত রাখি বিশেষ করে গুনার কাম খারাপ যথা তাস খেলা জুয়া খেলা লঠারি খেলা বাগানে দয়া করি মায়া করি শরীফ হবার তৌফিকানায়ত করলেন সেই জন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে মনিবের দরবারে মাওলার দরবারে িয়া আশরাফুল আমা সৈয়দুল মরসালিন শফি উল মুজনেবিন রহমতুল ইমাম উন্নীন মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোঠি দরুদ সালামের হাদিয়া আমরা পেশ করি আমি আপনাদের সম্মুখে একটি সাহাবি নাম হলো আবুজোর গাফারি উনি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লা আপনি আমারে কিছু নসিহত করেন আপনি আমার কিছু ওয়াস করেন हम नबी सल्लास्लम समस्त पृथिवीर मानव दानव के लक्ष्य करी ओना के सामने रखी जे नसियत गलागली अपन केनाब आल्लाफा जन के सबा के अमल कर तौफिक दान करें ये हदीसटी आई हाकिी शरीफ एक हदिसर गुरुतवपूर्ण कितब एवं मेशक शरीफ जमाते उलाते पढ़ानो सरकार बेसर सब मद्रासा वही किताबे हादिसा नकल कर সাহাবীর নাম হলো আবুজর গ্যাফারি সাহাবি মানি হলো সাথী সাহাবাই কারাম আমাদের মতো মানুষ নয় সাহাবাই কারামের মর্তবা মর্যাদা যারা আল্লাহ ফাকের নবীকে সচক্ষে দেখেছেন এবং ওনারা ইমান নিছেন মারা গেছেন ওনাদের মর তবা মর্যাদা বহু বুজুর্গ সমস্ত পৃথিবীর ইমানদারেরা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলো ওই পাবে না নবীর সাহাবিদের আদাশের গম একশের গমের সোয়াব বেশি ই বেনাদের একলাস বেশি কোনাদের কবানী বেশি অনারা আল্লাহফাকে নবকের সসককে দেখেছেন নবীরহাতে অনারা ইমান আইছেন। বকায়শরীবের হাদি সাল্লাহ নুবির সাত করেন পালা রসুল লুল্লাহ সাল্লাহ الলাহ আইলা হিবা সাল্লাম লা তাসুব্বু আসফব পালাও আন্না আহাদাকুম আংফাকা মিসলা ওহদিন জাহাবান মাবালা গা মুদ্দ মালা নাসি छोट बी तुम्हराज्जत नष्ट मत कथा खबरदार गमे स्वभाव समस्त पृथिवीर बहुत पहाड़ स्वर्ण स्वबे चाहते बेसि কিন্তু বর্তমানে যে জায়গা কবর দিছে ওই জাগার সমস্ত ইমানদারকে মুরব্বী হইয়া আলো হইয়া জানলাতে নিয়ে যাবে যে কবরস্থানে সাহাবাই কবর দিছে আল্লাহ সাত করেন আমার যে সাহাবিকে যে জায়গা কবর দিল কবর সমস্ত ইমানদারকে মুরুব্বী হইয়া আলো হইয়া টানিয়া জান্নাতে নিয়ে যাবে এদের এত দাম এত সম্মান করছে সঙ্গে জেহাদ করছে আল্লাহ ইসলামের সঙ্গে ওনারা নামাজ করছেন ওনারা আল্লাহ ফাকের নবীর সঙ্গে দিনই দাওয়াত কাজ করছেন এজন্য ওনাদের দাম সম্মান ইজ্জত বেশি আর মধ্যে আজ আল্লাহ নবীর করেন যে সমস্ত সাহাবাই তার আমি নবীকে দেখছে ইমানের সহিত ইমান নিয়ে মারা গেছে এদের জন্য দুজগের আগুন হারাম এদের জন্য কি হারাম বলেন না দুজগের আগুন হারাম এদের এত মর্তবা এত মর্যাদা মুসলমান যোগ যাবে না যে মুসলমান ইমানের সহিত আমাকে দেখেছে এবং ইমানী আমার আগেছে আব্দুল কাদ ইরাইহমের দাম অলি বুজরুগ বুজুরগানের গ্রামের দাম उली उली हीशा दाम सह दाम पृथ्वी दा हजरत जिन्हें नबी सा हत्या करजरत हमजार अदी अल्लाह हत्या कर পরে কলমাফর মুসলমান বাড়ি হবে ওনার মর্যাদা বাড়ি হবে এবং আউ বকুর সিদ্দির মর্তবা সমস্ত নবীদের মর্তবা করে তারপর ওমর ফাহারুক नब्लम एकदिन मुस्दे गे मुस्िदे जा একদিন মসিদে গেছেন আমাদের নবী বললেন, তোমরা যখন আমার এইভাবে আমার দাইন ভাষায় বাম আসো মধ্যে না আমরা এইভাবে থাকব, জাননা আমরা এইভাবে থাকব আদি সে মধ্যে বলছেন যারা আমার শ্বশুর আমি নবী সাল ইসলাম যাদের মেয়ে শাদী করছি আর যারা আমার মেয়ে শাদী করছে এদের ব্যাপারে যারা বেয়া করবে সমালোচনা করবে আমি নবী তাদের বিরুদ্ধে ময়দানা হাসরে বিচার দেব বিচার দেব হাদিস শরীফ আছে ওয়াজিবৃহী ও দুজন খারাপ नबीलामें जो मर्यादा देश के मध्य आज समस्त पृथ्वी दिस दी सिद्दी के फल्ला <laughs> गे এত মর্তব মর্যাদা এত বদনাশা এদের নামে খাইলা অরস আর ফাতে কথা এদের দোয়াই দিয়ে একটু খাইতে সহজ এদের দোয়া দিয়ে রে ফের তাজা করিতে সহজ আফসোসের কথা কত দাম কত মর্যাদা কত সম্মান কোন সাহাবিন কোন একটা গুণা থাকলো ওদের গুণা হলো একটা আর নেকামাল হলো নশো ওই একটা গুণা নেকামলের সামনে গেছে। দুই একটা গুণা থাকলো না আপনি আমার একটু ওয়াস করেন নসিহত করেন পরিষ্কার কথা কোন ফেসঘষ নাই কোন ফেস নাই ওয়াজ করতে হবে কোরআন দিয়ে হাদিস দিয়ে। কিন্তু বাংলাদেশে মধ্যে সময় আব্দুল কাদের তুলে দিছে এত বেলম্বরই বেকুপ এরকম লম্বরও নাই কথা নম্বর না বেকুপ এমন কিছু বোকা মানুষ আসে এত বেখু এত বেকু আল্লাহ আল্লাহ আল্লাহ ফাঁকের বন্ধুর কত দাম দিছে উনি ফরি যাগোই আর উনি তুলি দেয় তোর দাম বাড়েন লোক আর লোক এমন বেকুব আমাদের বাংলাদেশ আছে বাংলাদেশে আছে নামাজের দাম নাই ওয়াশ করতে হবে কোরআন দিয়া ওয়াশ করতে হবে হাতিস দিয়া তৈরি কোন আর অসুবিধা নাই সব শুদ্ধ কথা সব সত্য কথা কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন আমার নবী করবেন আমার নবী সালাম আপনি ওয়াজ করবেন কোরআন দিয়া কোরআন দিয়া মন কোন কথা দিয়ে ওয়াজ করবেন না খবরদার তো এই আল্লাহ আল্লাহাকের নবী থেকে किसान नसियत सेंता नसियत करते प्रथम हलो प्रथम हलोल्लाइना तुम्हें अल्लाह फाके भय करा आल्लाहकर भय कर आल्लाह जानन मालिक जहान नाम मालिक आल्लाह रिजिकर मालिक हयातर मालिक मौत मालिक सुख दुखर मालिक सुपार पवर मालिक आल्लाह सब किस मालिक आल्लाह फाकर भय कर आल्लाह तुमा देखते से आल्लाह तुम्हार कथा सुनते से आल्लाह तुम्हार काथाय तुम्हें थो ना क्यों आल्लाह से आबी आसे আমি যে ইব্রাহিম নবীর ঘটনা আপনাকে বলতেছি আমি আল্লাহ সাকারিয়া নবীর কথা আপনাকে বলতেছি আপনি তো ওই জমানায় ছিলেন না আপনি কোন ওই সময় আমি আল্লাহ আপনারে কিছু খবর দিতেছি আল্লাহ বলেন নবী আপনি তখন ছিলেন না বলেন নবী সব জাগাতে আছে জায়গাতে আসে আল্লাহ বলেন লাদাইহিম বলেন। আপনি সেই জাগাতে ছিলেন না বিবি মরিয়ামের যখন ফালার জন্য লালন ফালন করার জন্য কিছু মানুষ তৈয়ার হয়ে গেল ওই জাগাতে আপনি ছিলেন না বিবি মরিয়াম ইসাল ইসলামের আম্মা আব্বা বুঝলেন না কথাটা আলে সালাম। এখন কিছু মানুষের প্রতিযোগিতা করিলেন যে উনি বল আমি ফালবো উনি বল আমি ফালবো উনি আমি ফালবো আল্লাহ বললেন তোমরা কলম আল্লাহ ফাঁক বলেন আল্লাহ বলেন যে এখানে মধ্যে যে তুমি তো নবী সেখানে ছিল না আর তারা বলেন নবীর সব জায়গাতে অমা কুমতালা ইজি আক্তিমুন তারা যখন ঝগড়া করলো কলম খালে ফালাইলো, আপনি তো তখন সেই জায়গাতে ছিলেন না আল্লাহাক আমাদের কথা শুনতেছেন আমরা যেখানে দুজন আল্লাহ সহ তিনজন আমরা যেখানে তিনজন আল্লাহ সহ ষাট জন আমরা যেখানে সাতজন আল্লাহ আক সহ জন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন মায় কুমিন ই তিনজন যেখানে তোমরা তিনজন আমি আল্লাহ পাক সহ সাতজন যেখানে তোমরা সাতজন আমি আল্লাহবাক সহ পাঁচজন তুমি যেখানে আমি আল্লাহ পাকের জ্ঞান আমার কুদরত সেখানে আমি তোমাকে দেখি না তুমি যে সিনেমা চ তুমি যে তাস খেলো তুমি যে জুমা খেলো তুমি যে ঘুস খাও তুমি সন্ত্রাসী করো তুমি যে বিশিয়ার তুমি যে ফর নারীকে সামনে নিয়ে নাজগান করো আমার বান্দায় কথা তুমি কি মনে করো আমি আল্লাহ পাক অন্ধ হয়ে গেছি আমি অন্ধ হই নাই আল্লাহাক আবার বলেন আল্লাহ আবার বলে বন্দা তুমি এই কথা মনে করো আমি আল্লাহ গেছি আমি তোমাকে হঠাৎ করে আমার বান্দাই কথা মনে করে নাকি আমি আল্লাহ পাক ধরতে পারবো না আমার শক্তি কমে গেছে এই কথা মনে করি ওনা খবরদার এবং গাছের ফাতা যে মাটিতে পরে একটা ফস্করি আওয়াজ হয় শহরি গাছের ফাতা আম গাছের ফাতা ওই ফাতা ফরিবের আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহ ফাঁকের কুদরতি কানে পৌঁছে এমন কোন পাতা নাই যে পাতা আমি আল্লাহ পাকের খবর ছাড়াইটা মাটিতে পড়ে এমন কোন পাতা দুনিয়াতে নেই কথা শুনতেছে শুভ শুভ বললো আল্লাহ ফাঁক শুনতেছে নবী ঠিক আছে আমি আল্লাহ ফাঁকের ভয় করলে আমার কি লাভ হবে লাভটা কি হবে লাভে তো আমার লোহার বোঝা আমরা কোন অলাভে কোনো ফলাও বসে না তোমার জীবন সুন্দর হবে ইহকার সুন্দর হবে পরকাল সুন্দর হবে তোমার মদ সুন্দর হবে কবর সুন্দর হবে হাসর সুন্দর হবে পড়ছে রাত সুন্দর হবে হারামও খা সিনেমাও সা তা চা মিথ্যা কথা ওজনে কম দেয় জোলম করে সন্ত্রাসী করে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় এদের জীবন সুন্দর না বিশ্রী কি বলেন বিশ্রী এদের কোন বরকতও নাই শান্তিও নাই ঘর কোনো শান্তি নাই বিবির মধ্যে শান্তি নাই বাল বাচ্চার মধ্যে কোনো শান্তি নাই এদের মধ্যেও শান্তি নাই কোনো বরকত নাই লক্ষ লক্ষ টাকা রুজি করল তারপরও বেবরকত অভাব অভাব অভাব তার কথা ঠিক না ব্যাঠিক ওদের জীবনটা সুন্দর নয় যারা আল্লাহের ভয় করে আচ্ছা আপনারা বলেন যারা মাথায় তুরিয়ে দেয় না সুরে তুরুক লম্বা মেয়ে লোকের মতন কথা বোঝেন নাই বাবরিগারা সুর ঠিক আছে এটা সুন্নত কথা বোঝেন বহুত কে এখন বাবরিগারা সুরের আরো লম্বা সুর লাগে ও নাম দিছে বান্ডারি বাড়িও নাই বড় নাই মালও নাই কিচ্ছু নাই কথা বুঝেন একের অভাব ইমানেরও অভাব আমলেরও কিছু নাই কিছু নাই এত বড় বড় সুল কে ফিট পর্যন্ত নোক এত বড় বাস গন্ধ দুর্গন্ধ নখের ভিতরে নাফা ঠিক নাকের ভিতরে দুর্গন্ধ গালের ভিতরে দুর্গন্ধ বাবা এদেরকে সালাম করে এদের এদেরকে করে। এত যে ব্যক্তি নাফাগ থাকে তার সঙ্গে তো থাকে না যে ব্যক্তি গোসল করে না দুর্গন্ধ তার সঙ্গে তো ফেরস্তাও বলেন না আমাদের নবী সাল্লা সবসময় আতর লাগাইতেন আতর আর মধ্যে আছে আল্লাহের নবীর কাছে আতরে দিব্যা ছিল আল্লাহ নবী আতর লাগাইতেন এবং আমাদের নবীর নিজের নাকের ফির সুগন্ধ আমাদের নবীর নিজের বোগল সুগন্ধ আমাদের নবী সালামের পচিনা সুগন্ধ আমাদের নবীর পেশাব মোবারক সুগন্ধ আমাদের নবীর পায়খানা সুগন্ধ সুগন্ধ তো তুমি যদি নাকি মত তাকে হইতে পারো তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে যারা মাথা টুপি দেয় এদের মাথা সুন্দর না টুবি সারা মাথা সুন্দর কি বলেন টুবি সারা মাথা সুন্দর না টুপি যারা মেয়ে লোকের লম্বা এদের উপর আল্লাহ ফাঁকের গজব আল্লাহ ফাঁকের লালত আল্লাহ ফাঁকের অভিশাপ যে পুরুষ লোক মেয়ে লোকের ব্যাট বসে চলে ওই পুরুষ টুকুরে আল্লাহ ফাঁকের গজব আল্লাহ ফাঁকের লালত আল্লাহ ফাঁকের অভিশাপ যেমন মনে করেন মেয়ে লোক হাতে মেহেদি লাগাবে পুরুষ লোক মেহেন্দি লাগাবে না পুরুষ লোক মেহেন্দি লাগাবে কোথায় দাড়িতে আর শুলে দাঁড়িয়ে তার কথা বলেন না সাদা হইলে হাতে না পায়ে না যে হুরুষ লোক হাতের মধ্যে মেহেন্দি লাগা তার উপর আল্লাহাকে লাহন আচ্ছা মনে করেন মেয়ে লোকের মুখে দাঁড়িয়ে নাই যে ফুল দাঁড়িয়েলো মেয়ে লোকের মতো আল্লাহরের মুখের মধ্যে কি ছিল দাঁড়িয়েছিল তো দাঁড়িয়ে থাকলে সেরা সুন্দর দাঁড়িয়ে না হইলে সেরা বিশ্রী যারা হাফ গায়ে দেয় বা দে ওদের জামা সুন্দর না লম্বা জামা সুন্দর কিজন লম্বা জামা কোন সতর দেখা যায় না একদম দেখা কোন অঙ্গ হাফ সার্ট গায়ে দিয়া নামাজ এবং বিভিন্ন অঙ্গ আপনার দেখা যাওয়ার পুরা আশঙ্কা অঙ্গ দেখার আশঙ্কা লম্বা জামার কথা কোরআনীর মধ্যে আছে দুই লক্ষ চব্বিশ হাজার পয়ম্বরের জামা কি ছিল বলেন না লম্বা ছিল লম্বা জামাকে আরো বলা হয় কমিস। লম্বা জামাকে আরবিতে কি বলা হয় আমাদের কমিস জামাকে বেশি ভালোবাসতেন কেন কমিস লম্বা হয় ডোল হয় সমস্ত অঙ্গকে ডাকি ফেলা আমরা যে মারা যায় মারা যাওয়ার পরে হাফসার দেয় না কমিস গায়ে দেওয়া লম্বা জামা না একটা জামা কাপড় দেওয়া যাবে না তুইটা আর লাভ কি আগে সিলেবাস মতের পরেও বলেন না সিলেবাস লম্বা জামা তো লম্বা জামাওয়ালা সুন্দর হাফ সার্ট সুন্দর নয় দাড়িওয়ালা সুন্দর দাঁড়িয়ে আসে যারা নাপ করে প্রতি বগল বোগল করে নাবির নিচে সুল সাপ করে এই সমস্ত ব্যক্তির উপরে দশ দিন আল্লাহাক আজাব গজব না করে না প্রতি সপ্তাহ প্রতি দুই লক্ষ আর এখন বন্ধরা নোক রাখে আমরা মনে করি এরা বুজুর্গ এরা অলি এরা ফকির এরা ফকির শাহ খাওয়া রাস্তা খাওয়া কত কিছু খাওয়া ফকির ফকির ফকির একস্মু নেই ইমান আমল কোরআন হাদিস কিছু বলতে কিচ্ছু নেই সে তো না আল্লাহের নবী সালাম পরিষ্কার থাকতেন পরিচয় থাকতেন আমাদের নবী জীবনে কোনো সময় উনি কোনো দুর্গন্ধ বস্তু খাইতেন না এবং উনি এমন এত বেশি মেস করতেন মেসওয়ার্ক করতে করতে করতে করতে ওনার মুখ দাঁত জিগ জিগিক পরিষ্কার একদম বলেন নবী দাঁতের মারিতে উল্টি যাবে আল্লাহাগা আমার সাথে কথা বলেন ওনারা কথা বলতে গেলে আমার মুখে দুর্গন্ধ থাকলে কষ্ট পাবে কষ্ট পাবে আর আমরা বিড়ি খাই মুখের দুর্গন্ধ রাখি আরো বিড়ি খাচ্ছে লেটিনে লেট্রিনে খা খুব শৈতান পুরুষ আর মহিলা শয়তান এই ল্যাট্রিনে থাকে আমি তোমার কাছে আশ্রয় চাই আমি তোমার কাছে আশ্রয় চাই যত খারাপ জায়গা আছে অত খারাপ জায়গার মধ্যে না ফেরেস্তা থাকে আচ্ছা এবে মনে করে যারা স্বর্ণের আংটি ভরে স্বর্ণের পুরুষ পুরুষ আংটি ভরলে দুযোগের আগুনের আংটি পরিধান করাবে দু আগুনের আংটি গলার সেন পরিধান করে পুরুষ লোক ওদেরকে দু যোগের আগুনের করাইবে আর আমরা তো দুজোগের যোগের দুজোগের আগুন তো জানিও না বুঝিও না শুধু কেস হইলো হইলো কে দেখাইলো কে দেখো কে চিন্তে আছি যে কিন্তু হাজার হাজার মুসলমান সন্ধ্যার আংটি ব্যবহার করেনি কি বলেন আল্লা দু যোগের আনটি দুযোগের সেন পরিদান করাবে পরিদান করাবে যে ব্যক্তি ফরেজগার হবে আল্লাহ তার জীবনটা সুন্দর আর যে ব্যক্তি ফরেজগার হবে না তার জীবনটা হলো বিশৃত ইহকাল পরকাল তোমার জীবনটা সুন্দর হবে আমরা কি আমাদের জীবনকে সুন্দর করতে চাই না বৃষ্টি করতে চাই কি বলে সুন্দর করতে চাই আচ্ছা মনে করেন যত মুসলমান পুরুষ আছে জার নিচে লুঙ্গি পরিব ফ্যান করিব অহংকারের নিয়তে গৌরবের নিয়তে সুন্দরের নিয়তে আমি আল্লাহ তার সাথে কথা বলবো না আমি আল্লাহ পরবকালে তাকে বৃহস্ত দেব না আমি আল্লাহ করবো না যে ব্যক্তি চুল গিরের নিচে লুঙ্গি ফরবে এবং ফ্যান ফরবে লক্ষ লক্ষ মুসলমান স্কুল কলেজের ছেলেরা চুল নিচে টাকনুগিরের নিচে লুঙ্গি ফরে ফ্যান করে কীরওয়াবি সুন্নী নিয়ে কথা বল কীরওয়াবি সুন্নী কথা বল আপনি কীরওয়াবি সুন্নী আমরা ফাশে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবীর সাথে করেন খুয়ালা লাম ইয়ানজুরু ইল্লাহু তাআলা ইলাইহি নযরাত আরহামাতিন লা ইউকাল্লিমুহু ওয়া লা सौंदर्यो पर पुरुषे ना देखे मे लोग नाम लुंगी राहरिमा नाम हराम नामा बाहर नाम बोध व्यक्ति नाम उल्टा जाए नाम नामुआ दिल नाम मध्य हराम नाम आदेश मध्य मार्जुरु फिर था भागे आला आला इजा मध्य आबी ब नबी इमानदार दुरबल होते कपारे যারা কাফের তারা মিথ্যা কথা বানাইতে পারে কোন মুসলমান মিথ্যা কথা বানানো সম্ভব নয় মারামারি করে ফেসব করলো ফাঁকিল না কথা বুঝেন সঙ্গে সঙ্গে ফাঁকি ফেলেনি তো না ফাঁক বাইর হয় আবার রোগের থেকে বাইর হয় দিলাল হয় সে ফাঁকসাফ হয় নাই আবার এই কাপড় দিয়ে নামাজও করে মধ্যে আছে কাপড়টা বদলাইত না ওই স্বাভাবিক বেখেয়াল কবরে দেওয়ার পরে ওনার কবরের মধ্যে আজাব শুরু হয়েছে কি ওনার বিবির কাছে আমাদের নুবেল গেলেন খবর কি উনি সাহাবি গর ছড়াইত ওই সাগরে পেশাব করত যে হইত কাপড়টা বাড়িতে আসি ফাঁকস হইত না এই কারণে তো কবরের মধ্যে আসব আরম্ভ হইছে যারা পেশাবের থেকে বাসে না ফ্যান ভরে টঙ্গি ভরে বস তারা পেশাব করি দাঁড়া দাঁড়ায় পেশাব করে সটকা পরে ও সমস্ত ব্যক্তিকে কবরে দেওয়ার সাথে সাথেই কি আরম্ভ হবে আনবে পেশাবের থেকে বাসেই না তার কবরের মধ্যে আরম্ভ হবে আর যে ব্যক্তি সুগোল করি করে কি করে বলেন আচ্ছা হাদিসের মধ্যে আসেন হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিল মিথ্যা সাক্ষী দিয়া জায়গা দখল করলো জমিন দখল করলো জায়গা নিজের নিজের আমি নবী বললাম তার জন্য ব্যস্ত হারাম বৃহস্ত হারাম কথার কথা বস কোন চিন্তা নাই এটিমের মাল খাইলো যে মাল খাইলো তারা জাহান্ন দুজে যাইবে ওজনে কম দেয় দুই মাল বেছে এক নম্বর মাল কই ওজনে কম দিল যে ব্যক্তি তারা অবস্থা কি হয় বলেন না দুর্ভিক্ষ হয় এক ব্যক্তি বলে মাননাচকরিয়া রমতল লাই নাই কিতাবে এক ব্যক্তি ব্যবসায়ী মৌতের সময় বন্ধু বান্ধবরা কলমা পড়াইতেছে কলমা না হা করি থাকে বেহুশ মারা যাবে হঠাৎ হুসে আসি গেছে বন্ধু বলে কলমা আমরা যে ফাল্লা ঘুরে ঘুরি ওই ফাল্লা দিই লই তো আমি যখন কলমা হইতাম চাই ওই কম ফাল্লাটা আমার মুখের মধ্যে আসি বাদা বলি যা বাদা বাদা আমি কলমা হইতে পারি না তাহলে আমি সব শেষ কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন ওরা জাহান্ন ওরা জাহান্ন দিতে কম দিল নিতে বেশি ওরা হলো জাহান্ন দিতে কম নিতে বেশি ল ওরা হলো জাহান্ন ওয়াইল ওয়াইল বলা হয় দু গর্ত মধ্যে কে যাবে যিনি ওজনে কম দেয় দিতে কম দেয় নিতে কিলো বলেন না বেশ কিলো পরিষ্কার কথা এটা কোরআন শরীফের কথা আচ্ছা দেখেন আমাদের নবিসাম উনি একদিন বাজারে গেছে বোধ গেছেন টালের ভিতরে হুকা দিছে দেখে যে নিচের গুলে আলোক করতা। আর অথবা বীজা গুলো তুমি উহুরে দিতা তুমি এইভাবে তুমি ভিতরে বীজা গুলো দিলা দুশে কেন করিলা তুমি আমার উন্মত্ন আমি তোমার নবী ন যাও দেখেন तुम्हें उन्मत नुम नबीनिष्कार कल्ला बर्तमान कथार कथा मानुषे जदू कर सेहर करके अभर जी आदि से आति करे स्वामी स्त्री मोहब्बत नष्ट करी दे बाल बच्चा नष्ट करी दे शक्ति नष्ट करी दे मधे किस बेक बान्दर हाथे गना बान्दर हाथे गां्दर ওই বান্দরের হাতে গনা টিয়া ফাঁকি লাই বসিয়াছে বই বই এটা হাতে রাখছে দুনিয়ার দুল বালু কাঁচরা গালে ঢুকে যায় রাশি গনা এত বেঘুক আমাদের বাংলাদেশের মানুষ আসার্যকথা বান্দর নিজের বেড়াজা দরল পাহারে বান্দর নিজের অবস্থা বনতে পারলো না আন্দোলনটা কেননা গণে দিব তারে বেড়াজা কি দৌড়িব না ন গুনতে পারলো না তো ওই বান্দরে অবস্থা কেমনে গনি দিব হাদিসে আছে যারা বান্দরের হাতে গনা এভাবে রাশি গনা গণকের হাতে গনা গনকের হাতে গনা এ সমস্ত ব্যক্তি বিশ্বাস করে তার ইমান সঙ্গে সঙ্গে শেষ আর যে ব্যক্তি বান্দরের কাছে গেছে গনকর কাছে গেছে এখনো পুরা মাফাই নাই গেছে যাওয়ার কারণে ৪০ দিন তার কোনো নামাজ কালাম কবুল হবে না কদিনের কথা গেলো কোন গনকের কাছে গেল জ্যোতিষের কাছে গেলো হাত দেখা লো গাইবিকতা জিজ্ঞাসা করলো তার চল্লিশ দিন তার কোন নামাজ কালাম কবুল হবে না এটা তুমি আল্লাহ ফাঁকের বয় করো আল্লাহ ফাঁকের বয় করলে তোমার সমস্ত জীবন গুলা সুন্দর হবে তোমার জীবন সুন্দর হবে অর্থাৎ পরেজগার হ যারা আমি আল্লাহ তালাকে বয় করে গুনা খাতা করে না আমি আল্লাহ পাক তাদেরকে ডবল জান্নাত দিই এবং জান্নাত বানাসি কার জন্য एक कथा बी चौधरी वंश जानना वंशी थीडिंग सुंदर चेहरा जानना थी एक कथा अल्लाह फाकें नाई आल्लाफा बोल जरा गुना खाता करे ना सड़ी करेना पुखुरी करें मोनाफिकी करना समस्त व्यक्ति केल्लाहफाकनाते देव कुरान शरीफ আল্লাহ বলেন আমার বান্দারা প্রতিযোগিতা কর প্রতিযোগিতা কর জান্নাত কার আগে কে আসতে পারো আর কার আগে কে গুনা মাফ করাইতে পারো তোমরা প্রতিযোগিতা কর जमीन दखल कर मानुषर दलम करी हदी से आदि से आगत जगह আমরা কি ভাই দিব আমরা ওর কি ভাজা দিব ওর কি ভাজা দিবো আপনার আল্লাহ নবী একসাথ করেন হার বানাই দিবে দিবে এজন্য আমার বাইরে পরেশ পর আল্লাপস্ত বানাচ্ছে কার জন্য বলেন তার জন্য পরেগার জন্য আল্লাহ আমাদেরকে সহেজগার হবার তো অধিক দাম করবেন আমরা খেসাব আছে কাঁটা আছে বর্ত আছে আমরা এই দুনিয়ার মধ্যে ছিড়ি আছে পুবুরি আছে বেদাত আছে গুনা আছে আছে খাতা আছে বাঁচি বাসি হাঁটতে হবে যেন কোনো গুণ আমার কাছে আসতে না পারে যেমন কোনো গুণ আমার কাছে আসতে না পারে परेशन विपदे पड़ले विपद कर देव एक फायदा को ते कुरी करते बेदा करते सुद खाइते गुस खाइते हारान खाइते व्यवस्था कर देव আমার যে গন্ধা পরেজগার হবে আমি তার সমস্ত বড় বড় কঠিন কঠিন কাম সহজ করি দেব। কঠিন কঠিন কাম কি করে দেবো নম্বর बुखारे शरीफ जुझे नाई टाइटल पास करते नाई कल मध्य एम एक्टा ज्ञान सृष्टि कर देव हक ना हक बुझे हक ना हक परेश गई बहुत बंड बंड मानुष मे लोग सामना आनी मे लोग कथा कमी तर बापर बाप सामने आमना नबीमो मे लोकर हाथ धरसे कथा कन्ना हाथी से आम आशा बोलें हाथ मरी कर नबिर बीबा जान बोलते नबी बिोदा इस समस्ति हलो डुप्लीट दू नम्बर शतान हाथ स्पर्श करबी जीवन मे लोकार हाथ पे नबी स्पर्श कर मुखे मुखे তোমার নামাজ করতে হবে কোনো ছেলে মিলে করতে পারি না সকল করি করতে পারি না এভাবে আল্লাহাকের মুখে লোকের হাত ধরে নাই আমাদের বাংলাদেশে এই সমস্ত ডুব্লিকেট দুই নম্বর বন্ধ আসে না এখন থাকবো না হয় দু যক দি আল্লাহ পাক না হয় দু যোগি ফুরাইবো খ্রিস্টান আছে এদেরকে দিয়ে আল্লাহাক দুজক ফুরাইবো ওরানের আয়াত আল্লাহ বলেন আমি আল্লাহ ভর্তি করবো হ্যাঁ মেয়ে লোক ওপর নারী মাতাসিবে বলে ঠেকিবেলা পর আরে বা এগুলো একটু আমাদেরকে খাস পাবে মরিত আছে দূরে যাওয়া লাগবে না কিতা বোন নাকার মধ্যে আছে আরে এ কিন্তু পরে না এ কিন্তু নাই নবীল দুরুযোগ তুমি আমার সাথে তুমি বড় না। আমি লক্ষ মেয়ে লোককে যেমন করায়। তুমি আমার শালি সেইভাবে মুদ করাবো সে মধ্য আছে সেইভাবে তোমাকে মুড়িদ করাবো মুড়িৎ করাবো তো পরহেজগারহেজগার যেভিতি পরহেজগার হবে আল্লাহ তাকে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন আমি কারা মহব্বত করি দেখেন পরিস্কার আয়াত আমি কারে মহব্বত করি আমার যেই বন্দা ফরেজগার ওই বন্দারে আমি আল্লাহ মহব্বত করি যারা পরহেজগার তাদের সঙ্গে থাকে আর যারা সৎ কাজ করে তাদের সাথে আমার মহব্বত ভালোবাসা থাকে আমার মোহব্বত ভালোবাসা থাকে তাদের সঙ্গে তারা পরহেজগার আর যারা পরেজগার নবী আমাকে আরেকটা কোরআন শরীফ তেল করিবা জিকির করিবা পঁয়ান্ন ঠিক আছে কোরআন তালাবাদলাম জিকির করলাম তুমি কোরআন শরীফ তালাবাদ করো এবং তুমি জিকির করো ফাইতে কি হবে সপ্তব আসমানে কুটি কুটি ফের তারা আল্লাহ তোমার সম্বন্ধে আলোচনা আরম্ভ করে দিবে আল্লা আল্লাহাক আপনার সম্বন্ধে সাত আসমানের মধ্যে আলোচনা করে আজকে তো কোরআনতালাবাদ গড়ে তে উড়ি গেছে বিসিআর টিভি আসি গেছে ধ্বংস গেছে বরভাব বৌধ গরের মধ্যে গেছে বৌধ আলমা আমারে বলছে কচুর দাওয়াত হইতাম গেছি বলা মুসিদ দাওয়াতের জানামাজ নাই মসল্লা নাই মসল্লা মসল্লা নাই মুসলমান মুসলমান ওই মারামারি করো ওর গোস্ত ল মারামারি করো পিকনিক খাও হ্যাঁ ঘরে তুমি বেনামাজি তোমার বিবি বেনামাজি তোমার ছেলে বেনামাজি তোমার সব পরিবার বেনামাজি আর বারো তারিখ আইলে গোস্ত খাইবে জান দিয়েলা বাবা জান দিয়েলা আল্লাহম আল্লাহ তালার ফসম আল্লাহ তালার ফসম নবী জীবন ও বারো তারিখ মানে নাই আমাদের নবী সোমবার মানছে কি মানছে আমাদের নবী পুরা জীবন সোমবারের মধ্যে রোজা রাখতো আমাদের নবী পুরা জীবন সোমবার আমি নবুয় পাইবারে নবুয়ত সোমবারে মার ফ্যার থেকে সোমবারে দুই আবার হিজরত সোমবারে তিন আবার আমল নামা দরবারে উঠে সোমবারে সাত আবার ফাঁস নম্বর আমল নাম আমাদের নবীর কাছে যারা যারা পরস্পর হিংসা বিদ্বেষ এদের গুণা আল্লাহাক সোমবারে মাফ করেন না সোমবারে মাফ করেন না এবং সোমবারে যে সোমবারে আদেশের মধ্যে আছে আমাদের নবীর অফাত আমাদের নবীনস্তম বারো তারিখ জীবনও মানানো মানসিক কি বলেন না বার বার বার মনে করেন জুমাবার বারো দিন যেকোনো তারিখ হোক না কেন তারিখ পরিবর্তন হয় বার কি হয় না पूरा जीवन रोजा राखत पाके नबी सोमवार पूरा जीवन रोजा रखत যারা হক কথা গোপন করে দো মা হক কথা গোপন করে দে আওয়ামী রে হক কথা বলে না গোপন করে দিছে টাকা লয় পয়সা লয় গোস্তকা দেখা ওদের জন্য বৃহস্ত হারা আয়াত আল্লাহ বলেন শরীফ গোপন করি দিল হক কথা বলল না টাকার কারণে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না তারা জাহান্ন তারা কি বলেন না আরেক হাদিসের মধ্যে আল্লাহ ন করেন আমাদের নবী বারো তারিখ মানা নাই কি মানসি বলেন না সম্বার সম্বার মানসে আল্লাফাক আল্লাহ বন্দর মুখের সাথে আল্লাহ কুদরতি কান লাগাই দেয় আদি আছে এক স্বাভাবিক পরে ওনার গোড়া ছিল বান্দার উঠানে উঠানে গোড়া লাফা যেতে সাহাবি তোর নবী ব্যাপারটা কিছো করে তারকা গুলো দিকে উঠে গেল সাহাবি বলে সকাল বেলা ইয়ালসুল আল্লাহ সাল্লা ব্যাপার কি আল্লাহাকে বলেন এগুলা তারকা ন কুটি কুটি ফের তোমার কোরআন শরীফ শুনতে এসেছে ঠিক রাখছে আমি নবী বলি দিলাম শহীদ রসুল নবী ওলি, যার সঙ্গে ওদের সঙ্গে এই ব্যক্তির এক সারে বসবে এক চেয়ারে বসবে এত সম্মান এত ইজ্জত এত মর্তবাদ মধ্যে আছে আমার বহু তুমত কোরআন শরীফ রিচার্জ করে চাস্ত আল্লা করেন যে ব্যক্তি পুরাণ শরীফের কারণে অন্য কোন নকল হত বলতে পারে না আল্লাহ পাক সব সব সবাই মন রাখবেন যে ব্যক্তি গুম যাওয়ার আগে যে ব্যক্তি গুম যাওয়ার আগে আয়াত গুমজাওয়ার আগে সুরে বাকার আখেরি দুই আয়াত ফরবে পুরা রাত বলা মুসিবত অশান্তি গজব শৈতান থেকে আল্লা আগে আয়াত কি করে সুরে বকরার আখেরি দুই আয়াত পড়বে আহ মানার ওসুল থেকে লইয়া আর যে ব্যক্তি সুরা আল রানের আখের গুলা করবে নবীর তরিকার মধ্যে শরলে কাম কম দাম বেশি আদি আছে যে ব্যক্তি এখারা নামাজের পরে দুই রকা নফল নামাজ পড়লো শূন্য দুই পরে দুই দফাত নফল নামাজ পড়ল শেষ সাথে তাহাজ হইতে না পারল এই দুই দফাত নামাজকে আল্লাহবাক তাহাজতর মধ্যে অন্তর্ভুক্ত করে দিবে अंतर्भुक्त बड़ा गुरुपूर्ण आदेश मध्य आसे रात बस कभी রাত্রে কেন কোরআন শরীফ না তার জন্য সুপারিশ কবুল করেন আর না হয় আমি আপনার কোরআন নয় এই কথাটা বলে দেন আমি আপনার কোরআন নয় এই কথাটা আপনি বলে দেন তো আমার বাইরা আচ্ছা কোরআন তালাবাদ নাই ফেপার তেলাবাদান তালাবাদ নাই নাটকের বই তালাবাদ কোরআন দ্বারা মানুষ হয় যার বেসরম তার সরব নাই তার ইমানও নাই যার সরম নাই তার কি বলেন না ইমানও নাই আমার বাইরা আল্লাহ ছয় সাতটা আয়াত আপনি তেলাবাদ করলে এক হাজার আয়াতের সব দিবে কাজার আয়াত হাকিম একটা যে ব্যক্তিত্যালাবাদ করবে আল্লাহ পাক্তাকে জান্নাত দেওয়াটা আল্লাহ পাক্তাকে জান্নাত দেওয়াটা কি এখানে কথাটা সে আল্লাহ তুমি এক তুমি এক আমি সাক্ষী দিলাম তোমার নবীগণ সাক্ষী দিল তুমি আল্লাহকে কথা বয়ান করলা আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে জান্নাত দেব সূরা আলে ইমরানে এটা আছে সূরা আলে ইমরানে শাহিদুল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাইকাতু ওয়া উলুল ইলমি ইমান বিল কিস কোরআন শরীফের সব দিবে এবং যে ব্যক্তি কুলিয়া হইতে নিয়া নাস পর্যন্ত পাঁচ ছয়টা সুরা তেলাবাদ করবে ব্যবসা স্থলে ব্যবসা স্থলে আল্লাহ তাকে ব্যবসার মধ্যে উন্নতি দিবে শহীদ পড়বে শুরু করবে শেষ করবে ব্যবসাস্থলে আল্লাহ পাক তাকে সেখানে ব্যবসার মধ্যে আল্লাহ তাকে লাভ দিবে লাভ দিবে তো আল্লাহাকের নমুনাকে ওয়াস করলেন তুমি তালা বাস করো প্রাণ ছড়িত তেলবাদ করো আজকে তো আমরা হাহারে আওয়াম ভাই আমার কিছুক্ষণ